আবু হুরাইরা রজাল্লাহ তালাহতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মালাকগণ পালাবদল করে তোমাদের মাঝে আগমন করেন একদল দিনে একদল রাতে আসর ও ফজরের সালাতে উভয় দল একত্র হন অতপর তোমাদের মাঝে রাজযাপনকারী দলটি উঠে যান তখন তাদের প্রতিপালক তাদের জিজ্ঞাসা করেন আমার বান্দাদের কোন অবস্থায় রেখে আসলে অবশ্য তিনি নিজেই তাদের ব্যাপারে সর্বাধিক অবগত উত্তরে তারা বলেন আমরা তাদের সালাতে রেখে এসেছি আর আমরা যখন তাদের নিকট গিয়েছিলাম তখনও তারা সালাদ রত অবস্থায় ছিলেন